السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونحمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار بعد عوض بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال تعالى قل لئن اجتمعت الانس والجن على ان يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله وقال تعالى وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بصورة من مثله وقال تعالى إنا نحن نزلنا الذكرى وإن له لا حافظون ইসলামিক ভাই সকল আমরা সর্বপ্রথমে মহান আল্লাহ তালার প্রশংসা করি তারপরে প্রিয় হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলিহী ওয়াসাল্লামের প্রতি শত শত শান্তির ধারাবর্ষিত হোক আল্লাহ সাল্লাহ আলীজি আল্লাহ আরেক আলে गत बृहस्पतिवार इमामिक छृत्व मुसलिम हमारा भाई भाई इस सम्पर्के आलोचना शुने बला जे हम ইসলামের একতার এগুলো প্রতীক বা যে সমস্ত বিষয়ে আমাদের মধ্যে কোনো মতভেদ নেই তার মধ্যে একটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন বা কালাম উল্লাহ আমরা আজকে সেই আল্লাহ তালার কালাম আল্লাহতালার বাণী মহাগ্রন্থ আল কোরআন মজিবের গুরুত্ব এবং খরত সম্পর্কে আলোচনা করব ইনশাআ আল্লাহ কারণ যখন আমরা ভাই ভাই হলাম যখন আমরা মুসলিমরা এক হলাম তখন আমাদের যে কোরআন বা যে কিতাব আমাদেরকে এক বলে ঘোষণা করে সেই কিতাবের সম্পর্কে আমাদের জ্ঞান ফাঁটা আবশ্যক তাই আজকের আলোচনা কোরআন মজিদের গুরুত্ব এবং উপজেলক সম্পর্ক হবে ইনশা আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে যা শুনি তার কাজে পরিণত করা তহসিল দান করেন সোহাবন আহমিন আজকের আলোচনা কয়েকটা ভাগ আছে পার্ট আছে এক নম্বর कुरानर मान की जान गल्लापर कुरान एक मेजा मजदा का बला है से सम्पर्क आलोचना होर हेफाजत महान अल्लाह तला युग आज पर आल्लाह तला कुरफत कर चलन से सम्पर्क आलोचना हो जेजे पुराण आज के आखा हल तर इतिहास की से सम्पर्क आलोचना हो आलोचना जो आलो पुरो ग्रंथ वो पाक आल्ला मात्र तीन रकम आलोचना कर तीन प्रकार आलोचना की मोटामल्लाह तर कुरान शरीफ पाठ कर বা যা মধ্যে কোরআন শরীফের জ্ঞান আছে তাদের কি গুরুত্ব এবং তাদের কি মাহাত্ম আছে সে সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ এবং লাস্ট পয়েন্ট আমাদের মধ্যে এমন আমরা আছি যারা কোরআন শরীফের মর্যাদা দিই না কোরআন শরীফের ইহানত করি তাকে তুচ্ছ মনে করি এবং অনেক নোংরা এবং খারাপ কাজে এই কোরআন শরীরকে ব্যবহার করি সে সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ আজকের এই কয়েকটি পয়েন্টের মধ্যে সবচেয়ে প্রথম পয়েন্ট আমাদের জানতে হবে যে আমাদের এই কোরআন যাকে আমরা কোরআন মজিদ বলি বা কোরআন আল কোরআন আল হাকিম বলি বা আল কোরআন আল করিম বলি বা কোরআন মজিদ বলি এই কোরআন মানে কি যদি আমরা আমাদের এই अल्लाह ताल ईशी बामान से महा्रंथ आल कुरान मानुकुना जाने अवश्य हमारा दुखित दुख कारण जी कुरान जे बल्लाह तला के दिए जे बई आल्लाह तला पृथ्वी सर्वश्रेष्ठ उन्मत के दिए और से उन्मति कुरान मानटुकु जाने कूब दुखर विषय त कुरान मान की जाना दरकार मान हा के पड़ा कुरान मुर मान जार मान हम जाए कुरान बोले हम शब्दी कथ এর শরীয় অর্থ হচ্ছে যেটা হচ্ছে মহাকন্থ আল কোরআন যেটা আল্লাহতালার কথা এবং হজরত জিব্রুল আলি সাল্লামের মারফতে হবে সাল্লাহ আলহ্লামকে দেওয়া হয়েছে এবং এটা একটা মত যাকে পড়লে নেকি হয় যার শুরু সুরা সাফে দিয়ে এবং যার শেষ সুরা নাচ দিয়ে একে কোরআন বলা হয় মত কথা আল্লাহ তালার বাণী যে বাণীকে হজরত জিব্রিল আলহাম अल्लाह रसुलर का पूछ दिए बाणी बला कुरी एखा जानलम जो कुर मान यहाखक के समस्त बर लेखक है जेको बजारे देखें प्रकाश हम लेखा थक लेखक अमुक যাই নাম হোক আব্দুর রহমান হোক আব্দুর রহিম হোক বা হাবিবুল্লাহ হোক বা হাবিবুর রহমান হোক লেখা থাকে কিন্তু কোনদিন লক্ষ্য করেছেন যে পুরাণ শরীফটা যখন আপনি পড়েন এবং নেন তখন সেখানকার লেখকটাকে এটা দেখেছেন দেখেন কারণ এই পুরাণের লেখক হচ্ছেন মহান আল্লাহ তালা এবং যিনি আল্লাহ ফিরারি কালাম সে কারণে কিন্তু এখানে লেখকের প্রয়োজন হয়নি এবং পৃথিবীর কোন মানুষই কোনো দিনই কিন্তু সেখানে নিজের নামটা নিজে পারবে না যে যারা আর কোরআনকে বলে কি যে এটা মানুষের লেখা পৌরাণিক কথা পুরানো যুগের মানুষের গল্প এবং ইতিহাস এবং গুজব যে মানুষ কোরআনের কাজকে চিনে না যে মানুষ কোরআনের রেখে চিনে না সে মানুষ আবার বলে যে কোরআনটা আল্লাহ কালাম নয় কোরআনটা আল্লাহ নয় এটা হচ্ছে একটা পৌরাণিক এবং যুগের কিছু মানুষের কথা বাংলাদেশে একটা তর্ক ছাড়া হয়ে গিয়েছে হুমায়ুন আজাদের তর্ক সে লোক যে লোক বলেছে ওই নাসিক বলেছে কোরআন শরীফটা হচ্ছে এমন এক গ্রন্থ এমন এক বই এমন কিছু চেপ্তা এবং কাহিনী এমন কিছু গল্প এবং পুজো যেটা কিছু ভালো এবং বিজ্ঞ মানুষ তারা এটা লিখে গেছে লহামদুলিল্লাহ তো এমন কিছু মানুষ পাওয়া যায় যারা কোরআনের কাছকে চিনে না আর তারা আবার বলে যে এ পরণের লেখক অমুক এবং তমুক এই পুরাণের লেখক মহান আল্লাহ তালা এই পুরাণের সমস্ত বাণী হচ্ছে আল্লাহ সে কারণে পৃথিবীতে আজ পর্যন্ত কারো সহজ হয়নি যে পুরাণটা লেখার করতে সে নামটা দিবে যেটা আমার বা আমাদের নাহলে পৃথিবীর সমস্ত বই লেখকের নাম দেওয়া হয় এই পুরাণ একটা মহাদা মহাজা কি মহাদা আরবি শব্দ এর মানে হচ্ছে অলৌকিক একটা গ্রন্থ যে রাখবেন যখন আল্লাহতালা মানুষের মধ্যে কাউকে নবী বলে প্রেরণ করেন নদী পরে পাঠান তখন কিন্তু আল্লাহ আল্লাহতালা তাকে এমন কিছু জিনিস দেন এমন কিছু ক্ষমতা দেন যেটা কিন্তু অলৌকিক জিনিস পৃথিবীর আর কোন মানুষকে দেওয়া হয় না যদি নবীদের সে ক্ষমতা না দেওয়া হয় তাহলে মানুষেরা বলবে যে আমি নবী কেন মানবো কেন আমি ওকে বলবো নবী ও তো আমারই মতন আমার কাছে যেমন সাধারণ যেমন সাধারণ সাধারণ তাহলে আমার সেক্ষেত্রে আল্লাহ তারা নবীদেরকে কিছু না কিছু মর্যাদা দিয়েছেন হজরত মুর্ আলামকে আল্লাহ তারা মর্যোধা দিয়েছিলেন একটা লাঠি একটা সাধারণ লাঠি কাটের এই লাঠিটা হজরত মুসা আলহ সালামকে যখন নির্দেশ করা হতো আল্লাহ যখন বলতেন যে মুসা ছেড়ে দাও সময় ছাঁপ হয়ে গেলেন ছাপ হয়ে গেল তখন কিন্তু রাস্তা হয়ে যাবে আবার কোন সময় সে লাঠিটা দিয়ে হজরত মুসা আলহ সালাম গাছের পাত কে ভাবে ডালকে ভেঙে ভেঙে ছাগলকে খাওয়া এটা হজরত মুসা আলাই সালামকে একটা মজুদা দেওয়া হয়েছে যে লাঠিকে যা হুকুম করছে তাই হচ্ছে হজরত মধ্যে আর একটা ছিল যে হজরত আলো সালামের এই হাতটা যখন বগলে ঢুকাতেন ঢুকার পর টান দিতেন তখন হাতটা সাদা হয়ে যেত আমি আর আপনি যদি খুব ঘুষাঙ্গি করি তো কোনো সাদা হবে না লালিও তো হজরত এই মর্যুদা দেওয়া এভাবেই হজরত ঈশা আলী সালামকে মর্যাদা দেওয়া হয়েছিল অনেক রকম হজরত ঈসা আলু সালাম যদি অন্ধ মানুষের হাত দিতেন সঙ্গে সঙ্গে বৃষ্টি পেত হজরত ঈষা কোন অসুস্থ ব্যক্তির শরীরে একটু হাত দিতেন সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যেত হজরত ঈসা সালাম যদি রাস্তা দিয়ে হেঁটে যেতেন তাহলে কার বাড়িতে কি রান্না হচ্ছে বলে দিতে এই সমস্ত মর্যাদা কি জন্য দেওয়া হয়েছিল এই কারণে দেওয়া হয়েছিল যে অন্য মানুষের যে যেন পার্থক্য হয়ে যায় তাই তা একটু হলেন্লাহ আলি হিমা দেওয়ার দরকার ছিল যদি আল্লাহ তাহলে আবার সে প্রশ্ন হতো যে আপনার এবং আমার মধ্যে পার্থক্য কি আপনি যে নদী তার পরিচয় কি আপনি এমন কিছু জিনিস দেখান যেটা প্রমাণ করবে যে আপনি নদী তাই আল্লাহ রসুল সাল্লি হিমকে কোরআন দেওয়া হয়েছিল এই কোরআন কি রকম একটু আপনাদের বলে দিচ্ছে যখন আল্লাহ রসুল এবং করেন সেই সময় মক্কায় বড় বড় আরবি সাহিত্যিক ছিলেন যে সাহিত্যিকরা পৃথিবীর যে কোনো ভাষার নিজের ভাষাকে অলঙ্কারে সাজিয়ে সুন্দরভাবে কবিতায় আ কবিতার আকারে লিখে তারা তারা নিজের কবিতা পাঠ করতো এবং যার কবিতা সবচেয়ে সুন্দর হতো তার কবিতা এবং পদ্মাচরিতের সেই জয়ালে টেঙে দেওয়া এরকম সাহিত্যের এক রমরমা বাজার এই সময় হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ পাঠাচ্ছেন প্রেরণ করছেন তখন প্রয়োজন ছিল যেস্তফা দিবেন যেন তাদের চেয়ে সুন্দর তাই আল্লাহতালা আরবি ভাষায় এমন এক কথা এমন কিছু বাক্য এমন কিছু আয়াত এমন কিছু সুরা অবতীর্ণ করলেন যে সুরাগুলো তাদের চেয়ে অনেক সুন্দর কিভাবে সুন্দর হয় এটা আমাদের জানতে হবে যেহেতু আমরা আরবি ভাষি নয় সে কারণে আমরা বুঝতে পারছি না যে কোরআনের আরবি ভাষাটা এবং এমনি আরবি ভাষাটার মধ্যে কতখানি পার্থক্য এবং কার মধ্যে কতখানি মাধুর্যটা আছে আমরা বুঝতে পারি না একটু একটু আঁক আপনারা অনুভব করবেন ইনশাআল্লাহ এই কোরআন লেখার জন্য তারা চেষ্টা শুরু করলো সেই যুগের সাহিত্যিকরা বললো হ্যাঁ আমরাও কিন্তু আমরা কথা লিখতে পারি তাই এই লেখকেরা কোরআন লেখার চেষ্টা শুরু করল একটা ঘটনা আছে একজন সেই যুগের সাহিত্যিক সে এক মাসের খাওয়া দাওয়া এবং কাগজ ফলন সব কিছু নেওয়ার পর একটা ঘরে ঢুকে রেখেছে এই কারণে যে সে লিখতে যাচ্ছিল কলমের মতো একটা বই না হলে কম পাবে ফলামের মতো একটা চূড়া সেই টাইমটি এক মাস ধরে ঘরের মধ্যে খাওয়া দাওয়া এবং তার ফলন এবং কালি এবং কাগজ সব কিছু নেওয়ার পর যখন ঢুকে ঢুকার পর একটা করে লাইন যখন লিখে লেখার পর পড়ে তখন সে নিজে নিজে অনুভব করে যে না কোরআন শরীফের সে আয়তার মতো সুন্দর আমার এই লাইনটা হয়েছিল সে কারণে কিছুক্ষণ পর আবার সেই কাগজটা টুকরো করে ফেলে দেয় এভাবে আবার সে শুরু করে আবার পরাইন লেখে লেখার সঙ্গে আবার সে মিলায় মিলার পর দেখে না আবার তার হল না আবার সেই কাগজটাকে ফিরে দেয় এভাবে করতে করতে একদিন নয় দুই দিন নয় এক মাস পর্যন্ত যা কিছু লিখেছিল সমস্ত লিখে সমস্ত চিরে চুটচুট করে শেষ করেছিল এবং তার খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ হয়ে গেল সে বেরিয়ে চলে আসলো কিন্তু আল্লাহ আল্লাহ তাহলে সেই যুগের একজন আরো সাহিত্যিক যখন আল্লাহ তালার এই আয়াত শুনলেন আল আল্লাহ আল্লাহতলা মানে হচ্ছে ওবার মানে বুঝেন ওবার মানে হচ্ছে যে ছোট ব্যাং ছোট বন যে লাফ দিয়ে কুদে কুদে বেড়ায় তাকে বলা হয় ওবার বলছে না আমিও মানে মিলাতে পারছি এবং লিখতে পারছি কিন্তু দেখেন কতখানি খন্ড জিনিস আল্লাহ তারা যখন আলকার বলছেন তার মানে হচ্ছে এমন এক শব্দ যে ভয়াবহ শব্দের কারণে মানুষের হুশ সেদিন হারিয়ে যাবে মানুষের হুস ফিগড়ে যাবে মানুষের জ্ঞান ফিরে পাবে না এবং সমস্ত মানুষ হয়ে যাবে আল্লাহ এবং সেই কারিয়া ভয়ানক শব্দ কি জিনিস তুমি জানো যেমন করা যেদিন এই মানুষ এই শব্দ শুনবে সেদিন মানুষ কিন্তু উড়ি প্রকার মতো হয়ে যাবে উড়ে বেড়াবে তারা কিন্তু নিজের কোন জ্ঞান ফিরে পাবে না আল্লাহ তারা আর কি তার দুটো কান আছে এবং একটা বকা পারলামি সবার দুটো করে কান আছে একটা করে বুক চিনা বা তাহলে এর মধ্যে কোন জিনিস আসলো যেটা আল্লাহ তার মিল হতে পারে না তাই সাহিত্যিক যদি চেষ্টা করে যে উপায় নেই এবং সেই যুগের সাহিত্যিক যখন পারেনি তাহলে এই যুগের সাহিত্যিকের তো আরো অবস্থা টাই তবে কোরআন শরীফ হচ্ছে আল্লাহ কথা এবং এই কথা বা এই বাণীকে শুধুমাত্র আল্লাহ করেছেন এবং আল্লাহ যখন সাহিত্যিকরা বা এরাবিয়ানরা বলেছিল যে না আমরা কোরআন লিখতে পারি তখন আল্লাহ তালা চ্যালেঞ্জ করেছেন কয়েক জায়গায় এক নম্বর চ্যালেঞ্জ সুরা ইসরা অষ্টাশি নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন তারা প্রাণের মতো কোন বই মিটবে পারবে না এই সারা পৃথিবীর মানুষ এক দুইজন নাই কয়েকশো কোটি মানুষ এবং জিন যে আবার কয়েকশো কোটি আছে বা কত বেশি আছে তো জানি না ওই মিলে যদি চেষ্টা করে তবুও পারবে না তারপরে আল্লাহ আরো একটু করে দিলেন এখন এর আগে বললেন কি এবং ইনসান সবাই যদি চায় পারবে না এবার চ্যালেঞ্জটাকে একটু আর ছোট করে বলছেন আমি রাহুকুল তারা বলছে যে যদি কোরআন আল্লাহর কথা না হয় তাহলে বলছেন গুমায় না ফাঁতু বে সুরা মেম্বের দশটা সুরা দরকার নেই একটা সুরা নিয়ে আসু দেখি অর্থাৎ সারা বিশ্বের মানুষ এবং সারা বিশ্বের দাঁড় যদি চেষ্টা করে তাহলে কোরআনের মত কোনো বই লিখতে পারে না কোরআনের মতই না যদি দশটা সুরা লিখতে চায় তবুও পারবে না দশটা চুরা নয় যদি একটা সুরো লিখতে চায় তবুও পারবে না কারণ যেই কথাকে আল্লাহ তারা তৈরি করেন সেই কথাকে কোন মানুষ তৈরি করতে পারে না এটা ছিল আমার দ্বিতীয় পয়েন্ট যেখানে শুনলেন যে কোরআন কিভাবে মর্যাদা এবং আরো একটা জিনিস লক্ষ্য করেন যে পৃথিবীতে যারা সাহিত্যিক যারা লেখ লেখালেখি করেন তারা দুই প্রকারের লেখা লেখেন একটা গদ্য আর একটা পদ্ম পদ্য যেখানে যেখানকার কথাগুলো মাধুর্য করতে হয় শুনতে ভালো লাগে এবং শেষের দিকে মিল থাকে এটা হচ্ছে পদ্ম আর গদ্য যেটা এমনি লেখা হয় নিজের ভাষায় তার শেষে কোন অক্ষর মিলালে শুনতে বা বুঝতে ভালো হবে এটা দেখা যায় এ গো এবং পদ্ম দুই আকারে মানুষ লিখে হয় গোত্য লিখে পদ্ম লিখে কিন্তু আল্লাহ প্রাণের সেই শেষ চুলাটিতে বলছেন ফুল নাচ মালিক নাচ এলাহিনাওয়ার নাস এখানে প্রতিটা আয়াতের শেষে তিন তিন তিন তিন আসে যেমন ছন্দ মিলে যেমনই আল্লাহ তালা করেন এবং তার আগে যেরকম ছন্দ থাকে না আগে কোন রকম ছন্দ নেই বোঝা গেল আল্লাহ তালার কথা তিনি যাই চান তাই পারেন মানুষ তার পদ্ম লিখবে কিন্তু আল্লাহ তালা একসঙ্গে পদ্ম আবার বদ্য তার আগে কোন ছ এবং সেটাই করত পৃথিবীর কোন শক্তি এরকম নিতে পারে এবং এটাই হচ্ছে মজতা যেটা সারা বিশ্বের সাহিত্যিক সাহিত্যিকা পারেনি এবং পারবেও না এবং এই মর্যোদা পেরো দু হাজার বসব্বর মতো সলা সাল্লাহ আলী সাল্লামকে দেওয়া হয়েছে এবার আমরা যে এই আল্লাহ নিজেই যেহেতু অবতীর্ণ করেছেন তাহলে কিভাবে তিনি এই মহেন তার হেফাজত করছেন আল্লাহের একটা আমি এই করেছি এবং আমি এর হেফাজত করব। এই সারা পৃথিবীতে যদি সমগ্র দেশের মানুষ সারা পৃথিবীর মানুষ যদি চায় যা আমরা ফোড়া চাই যা আমরা ফোরণকে ধ্বংস করবো পারবে না কারণ আল্লাহ তালা নিজেই বলছেন আমি কোরআনকে অবতীর্ণ করেছি এবং আমি তার হেফাজত করব। কিভাবে আল্লাহ তালা কনে হেফাজত করছেন ভাই আজ পর্যন্ত পেয়েছেন করল্টা করে পড়েছে কোনদিন দেখেছেন এই জালে কাল কিতাবের জায়গায় এই জালেকা না বলে তালে কাল কিতাব পড়েছে এবং করণের কোন আয়াতকে দেখেছেন যে এইটা আপনারা সবাই জানেন যারা এখানে যে বই পুস্তক গুলো আপনারা পড়েছিলেন সেই বই পুস্তক গুলো কি এখনো করা হয় না তার মানে এটা হচ্ছে মানুষ মানুষের লেখা বই এখানে পরিবর্তন হয়েছে প্রতি প্রতি বা একটা মানে স্কুল কমিটি একটা পরি গঠন করেছে তারপর সেখানে চেঞ্জিং নিয়ে আসা হয়েছে কারণ যুগের পরিবর্তন সময় বেকার ব্যাপার নিয়ে তারা পরিবর্তন করেছে এবং প্রতি চার পাঁচ বছর পর এটাই প্রমাণ করে যার্লা তারা বলছেন না দিকরা ওই মেলা খাওয়ার পর আমি এই কোরআন শরীর অবতীর্ণ করে যেমন আমি হেফাজত আর কিভাবে হেফাজত করছেন ভাই পৃথিবীতে কোনো মানুষকে দেখেছেন কোন স্কুল দেখেছেন যে যেই স্কুলটাতে মাত্র একটা বই পড়া হয় এবং মুখস্থ করা এরকম স্কুল দেখেছেন কোনদিন না দেখেছেন একটাই বই পড়া হয় এবং মুখস্থ করা একমাত্র যে মাদ্রাসায় পড়ান হিপ পড়ার শিক্ষা দেওয়ায় হাসিনী মাদ্রাসা যেটাকে বলা হয় সেটার প্রাইমারি স্কুল পৃথিবীতে যে স্কুলটাকে শুধুমাত্র একটাই বই করা হয় এবং শুরু থেকে নিয়ে পর্যন্ত মুখস্থ করা হয় পৃথিবীর মর্যাদা পায়নি কোনো মর্যাদা পায়নি যে মর্যাদা আল্লাহ তারা ট্রান্সফারিটে দিয়েছেন এবং সে কারণেই সারা পৃথিবীতে এমন নেকি হাসেজ আছে যে পৃথিবীর কোন বই এবং কোন ধরনের এতগুলো মানুষ হাসেজ হতে পারেন যদি এক হাজারের মধ্যে একটা ধরেন এবং তাই হাফাজার সংখ্যা প্রায় এক লক্ষ বেশি তবে এক লক্ষ নয় হাফ হাজার সংখ্যা প্রায় চার লক্ষ বেশি আছে তারা আমাদের দেশের মতো নয় যে আমাদের হিম কম বাচ্চাদেরকে হাফ এই দেশে তারপর করতে চায় আর আমাদের দেশে হাফেজ হয়েছে মানুষ জানো না কিছু জানো না শুধু হাফেজ হয়ে গেলে প্রদান করে হাতে হয়ে যায় না মরিতানিয়া আফ্রিকা মহাদেশের একটা দেশ এই মরিতানিয়ার মানুষেরা বাচ্চাদেরকে ততক্ষণ পর্যন্ত স্কুলে দেয় না যতক্ষণ পর্যন্ত হাঁটেন না এবং এই দেশের মানুষেরা খুব ব্যঞ্জন হয় তো এরকম আল্লাহ তারা পৃথিবীতে অনেক দেশ রেখেছে যে দেশগুলোর বাসিন্দা পুরানের হেফাজত করছে এবং যদি বললাম যদি সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে প্রতি এক হাজারের মধ্যে একজন করে ধরি তবু এক লক্ষের বেশি হাফেজ পৃথিবীতে আছে কিন্তু সারা পৃথিবীতে এরকম কোন ধর্মগ্রন্থ নেই কোন বই নেই যে বইয়ের হাফেজ এক লক্ষ আল্লাহ তারা আরো আরো গ্রন্থ আরো বই অবতীর্ণ করেছিলেন তাহর এঞ্জেল বাইবেল এগিয়ে দেখছেন কিন্তু মুখস্থ করা পুজোর কথা স্পষ্ট জানেন তো এটা হচ্ছে আল্লাহ তালা যে আমি কোরআনকে অবতীর্ণ করছি এবং আমি তার হেফাজত করবো এবং আল্লাহ তালা এভাবে হেফাজত করছেন জেনে রাখবেন যদি আজ সারা বিশ্বের মানুষেরা চায় যে কোরআনকে শেষ করে দেওয়া হবে কোনো পারবে না জেনে রাখবেন যদি মানুষেরা চায় যে আজ আমরা অনুপ বইটাকে শেষ করে দিব তাহলে পারে কোরআন ছাড়া যদি সারা পৃথিবীতে এটা আদেশ ফরমান জারি করা হয় যে কিশোয় বা বাল্যকাঠটাকে বেল করা হবে এবং যদি সেটাকে পাওয়া যায় কারো কাছে তাহলে জীবন কারাদণ্ড বা ফাঁটি দেওয়া হবে তাহলে কিন্তু মানুষ বাল্যকাঠটাকে পুড়ে দিবে নাহলে পানিতে ফেলে দিবে নাহলে ছুঁড়ে দিবে নাহলে জমা দেবে কিন্তু যদি সারা বিশ্বে প্রমাণ ফরমান জারি করা হয় যে করণ শরীফ কারো কাছে থাকলে তাকে তাকে সারা জীবন কারাদণ্ড বা তাকে ফাঁটি দেওয়া হবে এরকম যদি আইন করা হয় কিন্তু করন শরীফকে টেস্ট করা যাবে না কেন যে শরীটা জানেন কেউ আম্মা পাড়ার চার পাঁচটা সুরা জানেন কেউ হয়তো পুরো আম্মা পাড়াটা জানেন কেউ সুরা বাঁকড়া জানেন কেউ সুরা বাঁকড়ার শ্বে জানেন কেউ সুরা সাহায্য মুহূর্ত করেছেন কেউ অমুক করেছেন কেউ তমুক করেছেন তাই যদি সবাইকে শেষ করে দেওয়া সমস্ত হাফিসকে এবং সমস্ত কোরআন শ্রী লুকটাকে যদি পুড়িয়ে হয় বা পানিতে ফেলে দেওয়া হয় তবুও কিন্তু আপনি এবং আমি আমরা মিলে আবার নতুন করে কোরআন শরীর তৈরি করতে পারি কিন্তু পৃথিবীর অন্য বইকে মানুষ আর দ্বিতীয় পুনরায় কিন্তু তৈরি করতে পারবে না এটাই হচ্ছে আল্লাহ তালার সে কথা পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থরা ধুয়া পড়ে যায় মানুষ শুতে যায় না পড়তে যায় না গুরুশাস্ত্র মহাভারত আর গীতা আর রামায়ণ বাইবেল আর ইঞ্জিল আর তারা কেউ যারা পন্ডিত যারা ওদের আলেন তারাও জানে না কোন ভাষায় ছিল কোন ভাষায় এসেছে এবং কিভাবে করতে হবে সেটা হচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ প্রত্যেক মুসলিম যে নিজেকে মুসলিম বলে দাবি করে সে কিন্তু চায় আমি প্রাণ শরীফ একটু শিখবো সে কিন্তু চায় যে আমি প্রাণ শরীফের শিক্ষা নেব এটা ছিল তৃতীয় পয়েন্ট এবার চতুর্থ পয়েন্টে এবার জেনে নিন যে আমাদের কাছে যে প্রাণ শরীফটা দেখতে পাচ্ছেন বই রাখার এই কোরআন শরীফটা কি এইরকমই আল্লাহ তালা পাঠাই দিয়েছিলেন না অন্য রকম ছিল তারপরে এরকম হয়েছে একটু মোটামুটি ইতিহাস জানেন যখন আল্লাহ তালা তিন হাজার সম্বদম্লাহ আলহাল্লামের উপর আয়াত অবতীর্ণ করছিলেন কোরআন শরীফ অবতীর্ণ করছিলেন তখন কিন্তু কিছু কিছু আয়াত কোন কোন সুরা আল্লাহ রসিলকে বিশেষ বিশেষ সময় তবে সব তো আল্লাহ রসুলকে যেরকম প্রয়োজন হতো সে হিসাবে দেওয়া হবে আল্লাহ রসুলের যুগে কোরআন শরীফকে এভাবে বই আকারে সাবান হয়নি আল্লাহ রসুলের কাছে কিছু সাহাবি ছিলেন তার মধ্যে জাহেদিন সাহাবেদ ওবায়ুদ্দিন কাপ আয়াত অবতীর্ণ হতো আল্লাহ রসুল সাল্লাহ নির্দেশ করতেন যে হে মহাবিয়া বা হে ব্যব তুমি কোরআন শরীফে এই আয়াতটা লিখে নাও সে লিখে পর কোনো কাগজ আবিষ্কার হয়নি সে কারণে চামড়ায় লেখা হতো আবার কোন সময় পাথরে লেখা হতো আবার কোন সময় কোনো পাতায় লেখা হতো এভাবে কোরআন শরীফকে মোটামুটি লেখা সে যুদ্ধে প্রায় সত্তর জন সাহাবি যারা হামরদেম ছিলেন সবাই শহীদ হয়ে গেলেন তখন হজরত উমর রবিহ আলহরত আবু বকর রবিহর কাছে এসে বলছেন যে হে খরিফা হে আবু বকর সুদ্ধি যদি এইভাবে যুদ্ধ হতে থাকে যদি এইভাবে মুসলমানেরা জেহাদের শহীদ হতে থাকে তাহলে দেখা যাবে কিছুদিন পর আমাদের সমস্ত হাতে আমাদের সমস্ত হাতে তো কোরআন শহীদ হয়ে গেছে এবং আমরা পুরো কোরআনটাকে পাবো না তাই আপনি কিন্তু কোরআন শহীদটাকে একত্রিত করার নির্দেশ দেন আবু বকর বলছেন যে আমি কেমন করে সেটাকে বইয়ের আকারে বা করব যে কাজটা আল্লাহ রসি করেনি। আল্লাহর জীবিত থাকার সময় এরকম করেন বোঝানো হলো তারপর আলু বকর রবি বলছেন আল্লাহ আমার মনটাকে উন্মুক্ত করে দিলেন আমাকে যেন আমি যেন বুঝতে যে না অবশ্যই সেটা জমা করলে একত্রিত করলে লারা তাই ওদের সব করা যে আল্লাহ আনবো জিনিস সাবেককে নির্দেশ করলেন যে যাও এ জমা করে দাও সাবেক বড় পাহাড় যদি ক্ষুবাই করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে বলতো তাহলে সেটা আমার কাছে অল্প জিনিস হতো সেটা আমার কাছে কষ্ট হতো না কিন্তু কোন শরীরকে যখন একত্রিত করতে আমার কাছে এরকম বড় পাহাড়ের কেউ দেখবো তিনি আল্লাহ তালার কাছে দোয়া করে এবং তার কাছে মদত তলব করার পর মরান শরীফ লিখে লিখে একত্রিত করে দিলেন এবং সেই মরান শরীফ যখন সমস্ত আয়াতকে একত্রিত করা হলো। সেটা রবি আল্লাহ আরম্ভ মারা যাওয়ার পর আমরা কুমরের কাছে ছিল হদের কোমর আন্দোলন মারা গেছিলেন তখন হদের হাতের কাছে ছিল কিন্তু যখন হদের উৎপাদন যুগ আসলো সেই সময় কিন্তু ইসলামিক পতাকা এবং সেই সময় ইসলামের আন্দোলন সারা বিশ্বে বিরাট ব্যাপকতা লাভ করেছে এবং আরব নয় সেই আজব দেশের ইসলাম সরে গেছে আগের বাইজান এবং অন্যান্য দেশে ইসলামের পতাকা প্রত্যক্ষের উত্তোলন হচ্ছে সেই সময় কিন্তু কোরআন শরীফের মধ্যে মানুষ পড়াশোনা করছে কিন্তু কোরআন শরীফের চোর এবং মঙ্গলা এক হয় না কারণ আরব দেশের মানুষেরা করছে একরকম যারা আগামদের ফার্সির মানুষ ভারতের মানুষ তাদের প্রাশোনা হয়ে যাচ্ছে আরেক রকম কোরআন শরীফের প্রাশোনার মধ্যে মিল পাওয়া যাচ্ছে না তাই একজন স্বামী ছুটে উসমান হবে। তাই আপনি কোন এক বুদ্ধি তৈরি করেন হজরত উসমান রবি আল্লাহ আনহ আদেশ দিলেন যে হজরত সাত কাছ থেকে সে প্রাণকে নিয়ে আসা হচ্ছে সেই নিয়ে আসার পর নির্দেশ দেওয়ার পর যখন লিখে দেওয়া হলো তখন কিন্তু আর কোন রকম ছগারা মতন হয়ে না কিন্তু লিখে দেওয়া হলো কিন্তু নোক্তা এবং দেশ দেওয়া হলো না কারণ সেই যুগে এখনো নোকতা আবিষ্কারের প্রয়োজন হয়নি এখনো দেশ প্রয়োজন হয়নি সবাই এত সুন্দর ভাষা বলে এত সুন্দর তাদের মধ্যে নেই আর লাম দিই তাহলে কিন্তু আমরা নোখটা যদি না দিই তাহলে কেউ বলবো কি যে এটা কালা কেউ বলবো কি যে না এটা ফালা বলবে কি যে এটা কালে কেউ বলবে কি যে ফালে মানে যেহেতু আমরা মানে বুঝি না এবং ব্যাপারও বুঝি না কিন্তু সেই যুগের সাহিত্যিকরা তাদের মধ্যে কারণ কিছুই আমরা জানি তাই ওরা কালাই পড়বে ফালা পড়বে না সেই কারণে সেই যুগে না নৌকা দেওয়া হলো আর না জের জবাব দেওয়া হলো কিন্তু যখন হজরত হজরত না বলে ভালো যখন যোগ সেই যুগে মানুষের মধ্যে আবার গ্রামে ভুল দেখা গেছে একটা ঘটনা শুনে একটা ছেলে একদিন যে আল্লাহ মোশরে হতে বিমুখ অর্থাৎ আল্লাহ তালা মশ্রেককে ভালোবাসেন না ওরা এবং তার রসুল তার রসুল অর্থাৎ আল্লাহ এবং তার মোশেক না মশ্রেক থেকে বাড়ি বিম এবং তার রসুল থেকে বিমুখ আল্লাহ তালা তো তার রসুল কে ভালোবাসেন কিন্তু যেহেতু গ্রামেটিক ভুল একটা জেদ এবং কারণে এখানে মানে পার্থক্য হয়ে গেল যে আল্লাহ তালা মস্তিক ভালোবাসেন না এবং রতুনকে ভালোবাসেন তখন একজন লোক শুনতে গেল যে না প্রাণ শরীফে যদি এরকম ভুল হয় লহান হয় তাহলে কিন্তু মানুষে মানুষ ঘুরায় লিপ্ত হয়ে যাবে এবং প্রাণ শরীফের কিছুই মর্যাদা থাকবে না তখন প্রয়োজন হল যে প্রাণ শরীফের কোথাও থাকেন কোথাও যান কোথায় কোথায় যাবার কি নিতে হবে না দিতে হবে আবার সুন্দর করে সেখানে কিন্তু উসমানি করা হয় অর্থাৎ উসমান আলু কালামের যুগে তৈরি করা আজ পর্যন্ত আমাদের আছে এবং সেই কারণে একটা নক্তা এবং যেরকম সবার পার্থক্য আর পৃথিবীর কোন মুসলমান হবে নেই এবং মুসলমানেরা সব করতে পারে কিন্তু কোরআন শরীফের এই হানা চলে বরদাস্ত করতে পারে এবং সেই কারণেই যারা যারা এই কোরআন শরীফকে নিয়ে খুব বাড়াবারি করে চাল্লা তারা তাদের চিনি বিচার ফিরিয়ে দিতে চায় আমি এই বিষয়টাতে যাচ্ছি না তবে মোটামুটি কথা এই এইভাবে পড়াঞ্চরি আস্তে আস্তে সুন্দর আকারে আমাদের কাছে চলে এসেছে এবং আমরা করতে পারছি আরো যে ভাষা জানি বা না জানি মানে বুঝি বা না বুঝি কোন রকম করে আমরা কিন্তু করতে পারছি এবং আল্লাহ তালার মেজির আমরা ভাগিদার হতে পারছি এবার এবার একটা আরো পয়েন্ট এই যে একটা বড় বই আল্লাহ তালার কালাম সমস্ত জিনিসকে আল্লাহ তালা এখানে মাত্র তিনটা বিষয়ে আলোচনা করা এত বড় প্রমসরে মাত্র তিনটা বিষয়ে আলোচনা হয়েছে জানা দরকার তিনটা বিষয় কি এক অন্তর্ অর্থাৎ আল্লা আল্লাহ ছাড়া কারো এ বাদত হবে না আল্লাহ পৃথিবী থেকে পৃথিবীতে যদি কোনো বান্দা কোন জিনিসের এবারত করতে চায় কোনো বস্তুর এবার করতে চায় তাহলে চলবে না এবার করতে হবে শুধুমাত্র আল্লাহ তার জন্য এবং যার এবাদত নবীরা করেছে যার এবাদত নবীরা সুর যুগ থেকে করেছে তারই এবার তাকেই হচ্ছে তাকে বলা হয়তো আর দ্বিতীয় যেটা পার্ট সেটা হচ্ছে আল কাতা চলাম তার এর মানে হচ্ছে ঘটনা ঘটনার বর্ণনা হয়েছে কেমন ঘটনা হজরত নু আল সালামের সঙ্গে তার অন্যতারা কেমন করেছিল কিভাবে হজরতালামের যুগে যারা কাপের ছিল তাদেরকে কিভাবে শাক্তি দেওয়া হয়েছিল হজরত আলামের সঙ্গে ফেরাউনের কিভাবে দ্বন্দ্ব বেড়েছিল কিভাবে ফেরাউন সমুদ্রে ডুবেছিল হজরত ইব্রাহম আল সালাম এবং নমরুদের সঙ্গে কিভাবে তাদের মধ্যে বিরাট এক সংঘর্ষ বেড়েছিল এই সমস্ত জিনিস কিন্তু আল্লাহ তালা বর্ণনা করেন এই কারণে যেন মানুষ এর কাছ থেকে শিক্ষা নেয় এটা বলা হয় আফর সাল্লাম কাল তৃতীয় যেটা বলা হয় আল্লাহকাম আহকামটাকে বলা হয় আসকাম মানে হচ্ছে নির্দেশ নির্দেশ সমূহ আল্লাহ তালা কোরআনে এমন কিছু জিনিস বর্ণনা করেছেন যেখানে বলা হয়েছে যে এটা করো এটা করো না যেমন সুদ খেয়না যেমন সারাদ পান করো না মদ পান করো না যেমন মৃত্যু জিনিস খেয়না পচা জিনিস খেয়ানো বিষ পান করো না এটা হচ্ছে না না একে নামি বলা হয় আর করো নামাজ পড়ো জাকাত দাও হজ করো সাজগা করো খারাপ করো দান করো মানুষের সঙ্গে শ্রদ্ধার করো অত্যাচার করো না অমুক এটাকে বলা হয় আওয়ামী অর্থাৎ এখানে আদেশ এবং নির্দেশ আদেশ নির্দেশ নিলেই কিন্তু করান শরীফ এবং এই তিনটা আল্লাহ করান শরীফ কে ভাগ করেছেন এবং তিন দিককে আলোচনা করেছেন মোটামুটি এবার খুব ইম্পর্টেন্ট জিনিস এই পয়েন্টে আমাদের জানতে হবে যে আল্লাহ রসুল সাল্লাহ আলি এই কোরআনের কি কি ফজিরত বর্ণনা করেছেন কোরআনের সম্পর্কে আল্লাহ রসুল কি বলেছেন এবং আমরা কি সেই জিনিসটা করি বা করি না সে জিনিসটা লক্ষ্য দেওয়া দরকার আল্লাহ রতুল সাল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ না তোমাদের মধ্যে সে মানুষ উত্তম যে মানুষ কোরআনকে শিখে এবং অপরকে শিক্ষা দেয় জেনে আসবেন আজ আপনার পাহাড় গ্রামের সেই বলবী সাহেব বা সেই মুশী যে মানুষকে বক্তব্য কোরআন শিক্ষা দেয় আপনার কাছে না হতে পারে আপনার কাছে না হতে পারে আপনার কাছে আল্লাহার উপর আনাল আল্লাহ তোমার তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ সে যে মানুষ নিজে কোরআন শেখে এবং অকলকে শিক্ষা দেয় গ্রামের সেই মুন্সিটা বা মলবিটা এই কোরআন শেখা এবং শিক্ষারই কাজ সেজন্য সেই লোকটাকে অত তুচ্ছ মনে করা ঠিক নয় আপনার আমার মতো তুচ্ছ হতে পারে এই কারণে যে তার জামাটা ভালো নয় এই কারণে তার ঠিক নাই এই কারণে তার টুপিটা ছিঁড়া এই কারণে যে সে সিরা ফেরা মানুষ মর্যাদা না কিন্তু আল্লাহ রসুলের কাছে সবচেয়ে মর্যাদার মানুষ আল্লাহ রসুল বলছেন এবং হাদিসটাকে বোখারে করেছেন আর কি বলেন সুপারিশকারী হিসাবে আসবে যে রাখবেন আল্লাহর বাণী দিন সুপারিশ করবে আপনার জন্য কোন বাধা কিন্তু আল্লাহ দিবেন না কারণ আল্লাহর বাণী যখন আপনার জন্য সুপারিশ করবে তখন আল্লাহর কালাম আল্লাহর কাছে সুপারিশ করতে এবং আপনাকে জাননাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদের সবারই ভাগে কোরআনকে সুপারিশকারী যাবে নিয়ে আসার তৌকিক দান করার জন্য আমাদের দেশে কিছু মানুষ বুঝলেন এত সুন্দর হাতে যেটাকে মুসলিম রাজ করেছেন এই কোরআনকে সুপারিশকারী হিসাবে সে মানে গ্রহণ করতে চায় কাকে সুপারিশকারী করতে চায় কিছু পীর ফকির এবং ওরা বলে কি এখনেরা দাবি করে এখানে আল্লাহ তালা আল্লাহ রসুর বলছেন যে কোরআন কেমন দিনে সুপারিশকারী হিসাবে আসবে আর কিছু মানুষ আমাদের দেশে ওলা হয়েছে যারা বলে কি যে আমরা সুপারিশ করবো আল্লাহ তালার কাছে নামছি নামছি যেদিন হবে আল্লাহ রকুল নিজে বলছেন আমি আমার আমি আমার এবারে কি হবে আমি জানি না রাখো তুমি আজ দতের মেয়ে হতে পারো সন্তান হতে পারো যদি কিছু করতে চাও তাহলে আমি কিন্তু তোমার কিছুই করতে পারবো না আর কিছু এমন আলোচনির হয়ে যেতে যে যারা বলে সবকে জান্নাতে নিয়ে যাব। আমি আমার পিছনে পাহাড়িটা ধরে একটু ঘুরে ফিরে আছে তাহলে বলে সব নিয়ে যাবি এরকম ভাঙনাবাদ কোথায় আসবেন না যদি কাউকে সুপারিশকারী করতে হয় কে আমাদের দিনে তাহলে প্রাণ শরীর করবেন যে প্রাণ শরীর হচ্ছে আল্লাহ এবং যে সম্পর্কে আল্লাহ কারণ সে প্রাণ শরীর কে আমাদের দিনে কিন্তু সুপারিশকারী হিসাবে আর আর কি বলেন আল্লাহ রসুলের প্রাণের সম্পর্কে আল্লাহ রসুল বলছেন যে মানুষ যে ব্যক্তি করম শরীপের এক রক্ষর করবে তার জন্য একটি নেকি দেওয়া হবে আর এক একটি নেকি কে আল্লাহ দোষ গুণা করেন একটি আজ একটি আয়াতের একটা অক্ষর পড়লে এক নেকি পাওয়া যাবে এবং সেই একটা বলছেন আলি ইসলাম মিন যে একটা হরত হয় আলী একটা হক লাম একটা হর মিন একটা হক তাহলে বুঝেন যদি একটা পৃষ্ঠা পড়েন তাহলে কতগুলো নেকির অধিকারী হতে পারেন কিন্তু আমরা সেই দিকটাকে লক্ষ্য রাখি বেশিরভাগ মানুষ কি মানুষই কিন্তু রমজান আসবে তখন কোরআন শরীফ খুলবে তার আগে খোলা যে মানুষ কোরআন শরীফ এবং খুব করতে জানে মাফার কেরাম আল সে মানুষ সেই কোরআনের লেখক উল্টে না তার স্পষ্ট তা হয় না স্পষ্ট ভাবে সে আদায় করতে পারে না আল্লাহ তারা বলছেন যে আল্লাহ বলছেন যে বহু আলম হিসেবে এবং সেটা তার উপর খুব কষ্ট হয় এরকম মানুষকে কিন্তু আল্লাহ একটা যেহেতু মানে আমাদেরকে ওই ওকার বলতেই হবে যেখানে যাবার থাকে সেখানে যাবার না বলে আমাদের মুখে কি আছে ও রাজুল কে বলবে রাজুল যারা শরীপ করে আল্লাহ সবাই কিন্তু দুটো করে নেই পায় অন্য মানুষেরাই একটা করে পেতে পারে যারা আরু আছে কিন্তু বাঙালিরা অবশ্যই দুটো করে কারণ করতে তাদের কষ্ট হয় আল্লাহ তিনি আমাদেরকে ভালোভাবে কম করার তহসীকদান করেন সবাই আমি এই কোরআন শরীফের সম্পর্কে আল্লাহ রসুল একটা সুন্দর উপমা দিয়েছেন এবং এই উপমাটা শুনলে আপনাদের খুব ভালো লাগবে এবং শুনেন আল্লাহ রসুল কত সুন্দর উপমা দেন এবং কত সুন্দর উদাহরণ দেন তিনি বলছেন আল্লাহ রসুল যে সেই মমিনের উদাহরণ যে মমিন কোরআন শরীফ করে উতরুজ্জা সরের মত। যে মবির কোরআন শরীফ পরে সে মবিরেবু তো সবাই কিনে দেশের মানুষ কমলা লেবু দূরে রাখলেই কিন্তু স্যান্ড পাওয়া যায় অর্থাৎ সুগন্ধিযুক্ত ফল খেতে মা খুব সুন্দর তো বলছেন যে মবির মানুষ কোরআন শরীফ পড়ে তার উদাহরণ হচ্ছে এইরকম ফলের মতো এবং তার সুগন্ধি আছে না তার উদাহরণ খেজুরের মতো খেজুর বুঝেন এই যে খেজুর পাওয়া যায় আমার দেশ পাওয়া যায় এখানে পাওয়া যায় খেজুরে কি আছে সুগন্ধি পাওয়া যায় খেজুরে খেজুরে সুগন্ধি নাই কিন্তু খেদে। মিষ্টি আল্লাহ যে ওই মুনাফেকের উদাহরণ যে মুনাফে কোরআন করে যদি কোন মুনাফে কোরআন করে তাহলে তার উদাহরণ কি বলছে রায় খানা করার মতো রায় খানা পড়তে ধরনের বলছে যারা লেবু খাবেন সেন্ট তো পাবেন যদি না খেবেন দুর্গ সেন্ট পাবেন খুব সুন্দর লাগবে কিন্তু যদি খেতে চান কেমন লাগবে বলছে মুরাফে যে মুরাফে তোরণ করে তার ফ্রেন্ট তো আছে কিন্তু খুব একুড়ুয়া জিনিস আরবিয়া হান জলা ফল পাওয়া যায় ওই লোকা পাতা যেমন মানে লতা পাতা যেরকম গাছ হয় সেরকম লোতা গাছ আর ফলটা এতটুকু হয় এবং এই ফলটা জীবনের সুগন্ধিও আসে না আর কিছুই আসে না তো বলছে যে মন আছে কর্ম শরীফ করে না ফলের মতো চারটা জিনিস বলে না ধর শুন যে কর্ম পাঠ করে তার উদাহরণ হচ্ছে উত্তর জাসের মতো কোম্পানের মতো আছে এবং খেতেও ভালো এবং সেই মুনাফে যে মনে করি তা সে হচ্ছে এবং ওই যে কর্মশরিফ পরে না তার উদাহরণ হচ্ছে হানবা ফলের মতো মানে সুগন্ধিও নেই আর ওকে যদি মানুষ মুখে দেয় তো মুখটা সোজা রাখতে পারে এখন চিন্তা করেন এখানে কতগুলো ঐশ্বর্য ফলের মানুষ আছেন যে কোরআন শরীফ পড়েন এবং আমল পড়েন আরো নিজে নিজে চিন্তা করেন যে কতগুলো আপনারা ওই খেজুর আছেন কিন্তু শুধু মাত্র পড়তে জানে আর চিন্তা করেন যে কতগুলো মুনাফেক আছেন যারা কোরআন শরীফ পাঠ করেন কিন্তু ওর মধ্যে কোরআন শরীফের আমল নেই আর ওইরকম মানুষ কতগুলো আছেন যারা কিন্তু কেউ পড়েন না এবং আমারও করেন না এবং হান্দারা ফল আমাদের দেশে মুসলমানেরা বেশিরভাগ চতুর্থ পর্যায়ের হামদেলা ফল হবে বেশিরভাগই হানজেলা ফল হবে যে কমিশ পড়তেও জানে না এবং আমারও করে না তো আল্লাহ বলছেন এরা হানজারা ফল সে হতে চান না উত্তরুজ ফল কমলা হতে চান সেটা বলেন আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে কোরআন শুনে পড়া এবং তার উপর আমল পা এবার লাস্ট একটা পয়েন্ট এই পয়েন্ট এরপরে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে এই পয়েন্ট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যে যে কোরআনের সম্পর্কে আমরা আলোচনা শুনলাম যেটা আল্লাহ তালার বাণী এবং আল্লাহ তালা যাকে হেফাজত করছেন সারা সেই যুগ যুগ ধরে এবং যে কোরআন পড়লে এতগুলো ফজুরত আছে সেই কোরআনকে কিন্তু আমরা আজ মর্যাদা দিই না কেমন মর্যাদা দিনা আপনাদের প্রমাণ দিয়ে দিই এক নম্বর আজ আমাদের দেশে এমন ঘরে ভরে মুসলিম পাওয়া যায় যে মানুষ কোরআন পড়েনি যে মানুষ কোরআন আমলও করে না একবারে হান্দারা ফল সে মানুষ যদি বাড়িতে ঝগড়া লাগে যদি দ্বন্দ্ব লাগে তাহলে তখন সে পোক খাওয়ার জন্য খুব করে এখন বলে যে হ্যাঁ আমি কোরআন নিয়ে পকর খাতে চলো মরফিতে চলো একৃত মুসলিমরা খাতে পারে না যে মানুষ কন শরিফ করে যে মানুষ স্পন্সরিপ পেয়ে নি যে মানুষ স্পন্সরিফের উপর আলোচন করে না কিন্তু যখন কসত খাওয়ার প্রয়োজন হয় কিন্তু যখন ঝড়ার প্রয়োজন হয় সেই সময় করণ শরীফকে নিয়ে মসজিদের দিকে যায় এটা কররীফের সঙ্গে বেআনম আবার কি সঙ্গে আহ না এটা হচ্ছে আমরা ফোরন শরীফকে কোন তুচ্ছ আর কি করে ভাই কিছু মানুষ তাদের বাড়িতে হয়তো একাধা আছে বা নেই বাড়ির কোন মানুষ কোনো পরিবার পরান্তরিত করতে জানে না তার বাবাও জানে না তার আম্মাও জানে না তার ছেলেরাও জানে না এবং দাদু দাদিও জানে না কিন্তু যখন সে বাড়ির কোন একটা সদস্য মারা যায় তখন ছুটে বেড়ায় জানে সে মসজিদে ছুটে বেড়ায় জানে সে মাদ্রাসা ভক্তগুলিকে এবং বলে যে আমাদের বাড়িতে আজকে একটা লোক করেছে সেই জন্য তার জন্য মিরাজ মহবিল করতে হবে এবং তাদেরকে ডেকে নিয়ে আসে ভাড়া দিয়ে যাবে সেখানে কিন্তু প্রাণ ফের করা হয় হতে পারে। কনসারিত করতে যাবে না কোন আমল করে না যখন কোন একটা মানুষ মারা গেল যে মানুষ মারা গেছে অত সেও কনসারিত করতে যাবে না তার মৃত্যুর পর মিরাজ মহবিলের জন্য মানুষকে ডেকে আনা হচ্ছে যারা ক্রান্সের করে আর বলে যে পর একটা করণ খতম করো খতম করার পর বক্তে দেন কত সহজ যে মানুষ ফোরন করেনি যে মানুষের করণের সঙ্গে মহব্বত ভালোবাসিস না আর সেই মানুষের নামে ফোরন শরীফ করে বক্তে দিবেন আমি নেই বলে চেপে আল্লাহ তালা কত বোকা যারা করান শরীফের করে যারা কোরআন শরীফকে তাৎশিল্যমে দেখে যারা কোরআন শরীফের সঙ্গে কল্প করা সেই কোরআন শরীফ সে মানুষ কোরআন শরীফের মানুষের দ্বারা আবার নিকেন এত সহজ হয়ে আর নেকিটা নেওয়ার বেলা খুব কিন্তু যদি বলি বুনাটা শরীফ করলে বকলে নে আর যদি বলি যে ভাই আমি গুনা করেছি বোনাটা নেওয়া যাওয়া হবে না নেই নেওয়ার কিন্তু যদি মেকিও না যায় তাহলে যাবে না যদি বোনা না যায় তাহলে এবং সবচেয়ে বড় কথা এরকম না এবং বেবি কোরআন শরীফকে কিছুই বলতে জানি না আর যেদিন মানুষকে মারা গড়ে অসুখ হলো যেদিন মানুষকে দশ দিন হলো না চল্লিশ দিন হলো সেদিন একদল মানুষকে ডেকে নিয়ে এসে কোরআন শরীর কাজ করার বক্তে দেওয়ার কাজ এটা কোরআন শরীফের করে সোনালি রঙে দিয়ে বালতি মেশিনে ভালো করে একটা একটা সুন্দর জায়গা রেখে আবার কাউকে দেখবেন যে মোটর সামনের হ্যান্ডেলটা কাউকে দেখবেন যে ওই কার বা সামনে ঘুরে রেখেছে কিসের জন্য যে আমাকে বাঁচাবে এতখানে বিশ্বাস আছে যে কোরআন শরীফ আল্লাহ কালাম যদি প্রয়োজন হয় তাহলে আজকে এক্সিডেন্ট হবে যাবে না বাড়িতে হবে তো কি করবো আগ তার এক্সেন্ট বাজারে হতে পারে না ওর এক্সিডেন্ট আরো বেশি হবে এবং আল্লাহ কালী এরকম মানুষের এক্সিডেন্ট করা কোরআন করবে না কোরআন বুঝবে না আর এবং বাড়িতে এবং প্রমুখ জায়গায় কোরআন শরীফ লিখে শুরু হয় কোরআন শরীফের একটা বাম দিকে টেঙ্গে ফেল এটি বুঝা যে কোরআন শরীফের এক ডান দিক দিয়ে শুরু হয় আরবি একটা এমন ভাষা সারা বিশ্বের একটা ব্যাক পর্যায় আছে এবং ভাষাকে ডান দিক দিয়ে হয় এবং আরবি রসমুল খানের সঙ্গে যে ভাষা নেই যেমন কিছু মানুষকে দেখবেন ছোট ছোট বাচ্চা পাঁচ সাত দু চার বছরের দেখবেন এই একটা রসি বাঁধে কালো রশি বুঝলেন বাঁধার একটা তাবিজ মেনে দিয়েছে ওই আর ওই তাবিজটা তার সমস্ত নোংরা জায়গায় যে ঘোরাঘুরি করছে আর কিছু মানুষকে দেখবেন যে হাতে বেড়েছে আলাদা মতো যুবক বগরে থাকছে তার ঘামে মানে যেখানে তার নাক মানুষ দিতে পারে দ্রব্য দিতে পারে সেখানে তাদেরকে ঢুকে রাখে এই মানুষ মনে করছে কি যে তাদের টাঙ্গে দিলে মনে হয় আমার সব কিছু শেষ হয়ে যাবে কিছুই হবে না ভাবতে এসেছে যদি কেউ তাবিজের উপর ভরোসা করে এবং চাবিজকে নিয়ে পায়খানায় ঢুকবেন ওই চাবিজকে নিয়ে শেষাবখানায় ঢুকবেন ওই চাবিজকে নিয়ে শ্রীষ্ট বিরোধিতা করবেন একটু আর কিছু হতে পারে না যে কোরআন শরীফের একটা হায়াত লিখে যার একটা শব্দ এক একটা হর হবে যদি মানুষ একে হরক হরফ করে তাহলে একটি করে কি দেওয়া হয় এবং পোকের জন্য সেই সমস্ত জিনিসটা আপনারা এই নোংরা জায়গায় আবার কিছু মৌলি এবং মুন্সি এটাকে একটা করেছে নিয়ে এসে কি করে কোরআন শরীফের আয় আবার সংখ্যায় লেখে সুরা সাহাবের জায়গায় চোদ্দটা ঘর করার পরে উনিশ বিশ অমুক তমুক যা লিখে এটা বলে শরীফের ওটার উপর বিশ্বাস উচ্চারণ করি আমরা এটা একটা এমন বিষয় যেটার বিষয়ে পরিপূর্ণ আলোচনা হয়তো অন্য সময় করতে তবে জেনে রাখছেন এরকম তারিখ শরীফের নিয়ে যদি হাম্মানে যেতে হয় স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে হয় অমুক করতে হয় অমুক করতে হয় সিনেমা করে যান অমুক যান